ওয়া আলাইকুম আসসালাম আমি শিক্ষক ফ্রান্সের হুমায়ের প্রতিনিধি দন্তরাকে কিছু তখন ধারণা পদ্ধতি কি জল পার্শ্বের কারণে এর সরব এর থেকে কি আলোব মিলে আপনি এই আলহামদুলিল্লাহ বাই যে দুটি বিষয় জানতে চাইছেন প্রথম বিষয়টি হলো আল্লাহ সুমান মুসা আলহিহিহিহিহিহি সালামের নবুয়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন যে মুসা আলহিম যখন মাদা মাদায়ন থেকে যখন হিজরত করে আবার মিশরের দিকে আসতেছিলেন তখন তিনি বেলায় দূরে এক জায়গায় আলো দেখতে পেয়েছেন আগুনের মতো ওনার কাছে মনে হচ্ছিল উনি দেখতে পেয়েছে। দেখতে পেয়ে মুসায় আলহিসাম সবাইকে বললেন যে তোমরা এখানে বসো আমি একটু আগুন নিয়ে আসি ওখানে গিয়ে দেখলেন যে এক বিচিত্র রকমের আগুন যে আগুনে কোনো গাছপালা পোড়া যাচ্ছে না কিন্তু এমনি আলোকিত একবারে স্পষ্ট আলো হয়ে আছে তো মুসাই আলাইসলাম ভয় পাচ্ছিলেন সামনেও যাচ্ছে না ধরতেছেন না মানে এটা আগুন স্বাভাবিক আগুন না তো তখন সেখান থেকে আওয়াজ হয়েছে আলোটা এটা মানে কি বা আল্লাহ সুবান অংশ নূরের নোর কি বা কি দেখা গিয়েছে এটা হলো আয়াত মত মানে এসব বিষয় আল্লাহ সুবানা যেভাবে বলছেন আমাদেরকে শুধু সেই মানে এই জাতীয় বিষয়গুলো নিয়ে যখন শয়তান ওয়াস ওসা তৈরি করবে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের অন্তর বাঁকা করে দিও না অন্তর বাঁকা হয়ে যায় অন্তর বাকা তারা সবসময় আয়াত মত আবেদগুলোই খুঁজে মানে আয়াতে মহকামা শরিয়ত কত হুকু মাহাক বিধিবিধান পড়ে আছে সেইগুলোর কোনো খবর নাই ওই দেখা আয়াতগুলো হাদিসগুলো নিয়ে কোনো কোনো ভাই বেশি চর্চা করেন এই এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে এটার যেভাবে কোরআন একিমে আসছে আমাদেরকে শুধু সেইভাবে আর দ্বিতীয় বিষয় যেটা বলছেন যে আল্লাপাক আদমকে বলছেন খালাকা আদামা আলা আল্লাহ আল্লাপাক তার সুরতে আদমকে সৃষ্টি করেছেন এখানে তার সুরতে মানে কার সুরত এটার দুটা ব্যাখ্যায় আছে এখানে তার সুরত মানে আদমের সুরতে আদমকে সৃষ্টি করেছেন माना आल्ला आदम के सृष्टि आदमे सुरते आदम के सृष्टि माननेनमें जमीन टाइम प्रत्यवर्तन हल आदम दिखे अर्थात आदमे सुरते आल्ला आदम के सृष्टि करवा आल्ला सुरते ये मतासा बिहार अंतर्भुक्त इटा आल्ला के भलो जान যে কীভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন তখন এটা যেভাবে হাদিসে আসছে শুধু সেইভাবে ইমান আনতে হবে এর কোন ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক মানুষ সে দিকে চলে গেছে এজন্য অনেকে মানুষকে সৃষ্টিকে স্রষ্টার বহিঃপ্রকাশ মনে করে নজুবিন্দা এটা সেই কি ধারণা এজন্য জন্য ওই ওই হা যদি আল্লাহকে বোঝানো হয় তাহলে সেটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না महदेश व्याख्या कर आदम आदमे आल्लाग आदम के सृष्टि जी बन जीता दीर्घ दिन चला तीन তো এখন উনি থওবা করেছেন নিয়মিত ছলাদ আদায় করেন তো আপনি পরশ ছাতের বাহিরে বেশি বেশি নফল ছলাৎ সন্নত নফল এগুলো বেশি আদায় করবেন সুন্নত নফল বেশি বেশি আদায় করলে এগুলো দ্বারা আল্লাপাক আপনার অতীতের যে ছলাদগুলো বাদ গেছে এগুলো আল্লাপাক ক্ষতিপূরণ হিসাবে আল্লাপাক এই নকল দিয়ে দিয়েই আল্লাপাক মাফ করে দেবেন এজন্য আপনার পক্ষে যতটুকু সম্ভব বেশি বেশি সন্ন্যত নফল এই সলাদগুলো বেশি বেশি আদায় করতে হবে আল্লাহর কাছে পার করতে হবে আর বেশি বেশি সদাকা করতে হবে সদাকার মাধ্যমেও আল্লাপ গুণামাফ করে দেবেন যতটুকু সম্ভব এটা করতে হবে জি জি শৈতানের ওয়াচওয়াচা থেকে বাঁচার উপায় কি ভাই যেটা জানতে চেয়েছেন শয়তানের ওয়াশবাছা খুব জটিল মানে এটা থেকে বাঁচা অনেক কঠিন প্রথমত আল্লাহ সোবান তাল্লার কাছে আশ্রয় চাইতে হবে এই জন্য আল্লাহ শিখাইছেন আউজুবিল্লাহ হিমিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ সোবানো তাল্লার কাছে আশ্রয় চাইতে হবে অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আর শয়তানের ওয়াশওয়াছা থেকে বাঁচার বড় মাধ্যম হলো নবী সাল্ল ইসলামের সুন্নতের উপরে কামত থাকা ফিটাইতো ভয় পায় কেন শয়তান ভয় পাওয়ার কারণ হলো অমর রাতামের সুন্নতর উপরে এত কঠিনভাবে ভাবে কামত থাকতেন যেটা শয়তান কোনোভাবে তাকে ধোকায় ফেলতে পারত না এই জন্য মানে একজন ভাই জানতে চেয়েছেন গ্রেফতার করা হয়েছে এটা কি আমাদের লক্ষণ কিনা প্রথম কথা হলো আপনি জানলেন কিভাবে করা করা হয়েছে। হয়েছে কারণ কিনা আমরা জানি না আমাদের কাছে এইরকমের কোনো তথ্য নাই আর মক্কার ইমামকে গ্রেপ্তার করা হয়েছে এটা প্রকাশ করেছে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে পত্রিকা আসছে ফেসবুকে আসছে বিভিন্ন টিভি চ্যানেলে আসছে তো কোন ব্যক্তি গুণাকার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনে তা প্রচার করে বেরা অন্যাদিসে বলছেন কাবা বেল মারে কাজে মিথ্যা করে আরো পাইছে গ্রেপ্তার হয়েছে এটা সৌদি আরবের লোকেরা জানে না ওই দেশের মানুষ জানে না কিন্তু বাংলাদেশের মানুষ এত উৎসুক ওরে আল্লাহ যে মুকা ইমাম গ্রেপ্তার হয়ে গেছে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 জমা দেওয়ার পরে ওই খোদ্বা দেখে পারমিশন দেওয়ার পরে ওই খুদ্াটা ওখানে দেওয়া হয় উনি খতিব নিজের ইচ্ছা মতো ওখানে বলতে পারবেন না এর বাইরে আর উনি শাহ সোয়ালে বিন মোহাম্মদ আলে তোয়ালে হাফেজাউল্লাহ তিনি সর্বশেষ খোদ্বা দিয়েছেন গত জুলাই মাসে ওখানে তো ইমাম খতিবদের সিরিয়াল আসে সিরিয়াল অনুযায়ী খোদ্বা দেওয়া হয় এক একজনের দুই তিন মাস পরে পরে একবার সিরিয়াল আসে তো উনি গত জুলাই মাসে ঐখ্যার বিষয়বস্তু ছিল না এই যে প্রচার করা হচ্ছে যে এই খুব দিয়েছেন এই খার মধ্যে উনি বাদশার এই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার ঐখাটা রেকর্ড আছে ঐখার বিষয়বস্তু এটা ছিল না এবং ওখানেই আলোচনা ছিলই না তাহলে উনি ঐখতবা কোথায় দিছেন ওইটা কিন্তু কেউ প্রচার নাই যে উনি হারামে দিচ্ছেন না কোথায় দিছেন এরকম কোনো ডাহা মিথ্যা কথা মানে ওইটা তো উনি নামাজ পড়াতে যাচ্ছেন উনি ইমামতি করতে যাচ্ছেন ওখানকার ইমামেরা মন্ত্রীর মর্যাদা সম্পন্ন বিশাল মর্যাদা সম্পন্ন তারা একজন বিভিন্ন পদবীর অধিকারী তাদেরকে যখন তিনি নামাজ পড়াতে যান তখন পুলিশ চারদিক থেকে ধরে তাকে নামাজ নামাজের জন্য নিয়ে এবং ওই ছবির মধ্যে আছে যে নিয়ে নিয়ে যাচ্ছেন যাচ্ছেন ওই ছবিটার মধ্যেই আছে মানে যারা ওখানে নামাজ দেখে নাই হারামে তারা তো মনে করবে দেখো এই যে পুলিশ কিভাবে নিয়ে যাইতেছে গ্রেপ্তার করে মানে এগুলো যে মানে অপপ্রচার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 আগে আমরা নিজের দেশে চিন্তা করি আমার দেশটা আলহামদুলিল্লাহ এটা সুন্দর হয়ে যাক এটা কোরআন অনুযায়ী হোক এটার ব্যবস্থা এটা নিয়ে কারো চিন্তাও নেই মাথা ব্যথা না ওই খালি মক্কার ইমামেরই এই হয়েছে অমুকের এই হয়েছে এটা নিয়ে মহাব্যস্ত এই জন্য এটার সাথে কে আমার আলামতারও কোনো সম্পর্ক নাই এটা যদি হয় সেটা তাদের নিজেদের দেশের ব্যাপার তাদের নিজস্ব ব্যাপার আর হয়েছে কি হয় নাই এই ব্যাপারে আমরা সঠিক কোনো তথ্য জানা মানে উনি মহিলা হজতে চাচ্ছেন নাকি জি জি যদি অবস্থা এরকম হয় যে মানে তিনি অসুস্থ তিনি যেতে পারতেছেন না তো তিনি অসুস্থ হইলে উনি যাওয়ার দরকারটা কি মানে এক্ষেত্রে আমাদের দেশের মানুষের মানে আবেগ বেশি অতি আবেগ এবং আমরা এবারও দেখছি হজর মধ্যে আল্লাহ আকবর বৃদ্ধ মানুষ কি কষ্ট হচ্ছে তার ঠিকমতো হজের কোনো হুকুম আকাম বিধি বিধান পালনে করতে পারতেছে না মানে আবেগে পড়ি হজে চলে গেছে তো ওইরকম এই এইরকম বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় হজে দেওয়া উচিত না যত আধুনিক ব্যবস্থাপনায় হোক হজের মধ্যে সাংঘাতিক কষ্ট আছে মানে এটা আমরা না কারণ তখন অনেকে ভয় পাই যাই না লাগাই আমরা এবাদতটা যে যে পাঁচ দিন হজের মূল কার্যক্রম এই পাঁচ দিন সাংঘাতিক কষ্টের দিন আপনার বিভিন্ন জায়গা আছে এমন জায়গা যেগুলো আপনি কোন অবস্থায় গাড়িও পাবেন না কিছু পাবেন না আপনাকে হেঁটে যেতেই হবে তো আপনি অসুস্থ মানুষ সেখানে আপনি নিজেও কষ্ট করবেন আরেকজনকে আপনি এটা ঠেলাকে সহজ কাজ নাকে এটা তো অনেক কষ্ট এবং যে এটা ঠেলে সে নিজেও হজের কিছু করতে পারবে না ওই মুরব্বিরও কিছু হবে না খামাকা হজে যায় খালি কষ্ট করা এই আবেগে এরকম হজে না গিয়ে উনি সুন্দর বাড়িতে বসে থাকবেন উনি ওনার পরিবর্তে একজন সালহীন দিনদার মানুষকে যিনি আগে হজ করছেন তাকে বদলি হজে পাঠাবেন এটাই হলো তার জন্য সবচেয়ে উত্তম পন্থা उठारदिष्ट तस्बी तहाली जिग्राज कान ना हलो मानी सर्व चेष्टा करते जाते हमें चलतुलजरे उठते परि तब सर्व चेष्टारे अनेक समय उठते ना पाते मैं अपना सबधरण प्रचेषा आनी उठार मनोबल आच्छ आओ अपनी ठीक मत ना उठते पर उठते पर बोले इराट किस दर्शन हो गए हमारा মানে আপনি মাঝে মধ্যে দুই একদিন তিন বিভিন্ন সময় আপনার গ্যাপ হইতেই পারে তবে প্রতিদিন নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না যে আমি ফজরে একদিনে উঠতে পারি না আটটার সময় উঠে আমি ফজরের নামাজ পড়ি এই অভ্যাস করা যাবে না তবে মাঝে মধ্যে হইতে পারে যে কারো হইতে পারে অনেকে দেখা যায় মাঝে মধ্যে একদিন ইমাম সাহেব না আসলে মসজিদে ফজরের নামাজে যে সবাই এসছে ইম্যাম সাহেব দেখো ফজরের নামাজে উঠতে পারে না মানে সমালোচনা শুরু করে দেয় ইমাম সাহেবকে মানুষ না ইম্যাম সাহেবটি প্যারেস্তানি তো সবাই যেই কারো এটা বছরের সময় মিস হইতেই পারে না উঠতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে ওজত থাকতে পারে আপনি কার সম্পর্কে কতটুকুই জানেন না জেনে অনেক ভাই দেখা যায় ঢালাও মন্তব্য করে এজন্য চেষ্টা করতে হবে সর্বাত্মক চেষ্টা বলতে আপনি ঘুমাইতে হবে তাড়াতাড়ি যাতে আপনি বজরে উঠতে পারেন ঘুমাইলেন তিনটা বাজে যদি বলেন যে চারটে উঠে যাবেন তো এটা তো আপনি ইচ্ছা করলেও হবে না এই ঘুমাইতে হবে তাড়াতাড়ি তারপরে আপনি বর্তমানে মোবাইল আছে ঘড়ি আছে বিভিন্ন অ্যালার্ম যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার প্রস্তুতি সর্বাত্মক চেষ্টা করতে হবে আচ্ছা এখানে লিখিতভাবে একজন ভাই একটা প্রশ্ন দিয়েছেন সেখানে জানতে চেয়েছেন যে আশা করি আল্লাহ সুবান মেয়ের বাণীতে সুস্থ আছেন তবে অনেক লম্বা কথা এরকম প্রশ্ন না দিয়ে এক কথায় বিষয়টা দিবেন আচ্ছা এখানে যেটা জানতে মূল কথা হল খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের অনাথ দরিদ্র ইতিমসহায় শিশুদেরকে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতার মাধ্যমে তার পরিবারের সদস্যদের ফলবন দেখিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেছে এন পরিস্থিতির জন্য আমাদের করণীয় কি পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা সম্মিলিতভাবে কী করতে পারে আমাদের মুসলমানদের দুঃসময় সঠিক করণীয় কি অনেক কথাবার্তা যে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এটার জন্য করণীয় হলো তারা যেভাবে অর্থের লোভ দেখায় বিভিন্ন কিছু দেখায় তারা খ্রিস্টান বানাইতেছে তা আমরাও এইরকম চেষ্টা করি যাতে তাদেরকে খ্রিস্টান বানাইতে না পারে তা আমরা তো তাদের তারের কাছে যাই না আমরা তো কোনো প্রকার প্রচেষ্টাই নেই আমাদের তবে আলহামদুলিল্লাহ কেউ কেউ কোন কোনো ভাই এরকম চেষ্টা করতেছেন তো আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যাতে যেসব অঞ্চলে আমাদের মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানাই ফেলতেছে যাতে বানাইতে না পারে সেই লক্ষ্যে যা করা দরকার সেটা আমরা চেষ্টা করব তবে সব কিছু খালি মানে আমরাই করতে হবে এটা জরুরি বিষয় না করবেন সবাই করা দরকার এটা অবশ্যই মুসলিমদের ইমান রক্ষার্থে তাদেরকে ইসলামের উপরে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইই মানে দায়িত্ব তাদের পাশে দাঁড়ান জি আপনাদের মধ্য থেকে বলেন বলেন জি জি বুঝতে পারছি আচ্ছা ভাই যেটা বলছেন যে রিংটোনের কারণে নামাজের সমস্যা হয় তো মোবাইল থাকলে তো রিংটোন বাঁচবেই নাক থাকলে তো সর্দি হবেই এই জন্য একেবারে বন্ধ করে দেওয়া যে মোবাইল মসজিদে আনাই যাবে না এরকম বলা যাবে না রিংটোন বাজলে আমরা একটু ধৈর্য ধরতে হবে আসলে আমাদের মনোযোগ এত এমন অবস্থায় নাই যে রিংটোনে আমাদের মনোযোগ একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা নামাজের মধ্যে বসে দুনিয়ার হিসাব সব করতেছি কয়ের একা খবর নেই যাই হোক মানে সবাই চেষ্টা করবো আমাদের নামাজে যাতে মনোযোগ বৃদ্ধি পায় খুচুখুসু বৃদ্ধি পায় আর যেহেতু এখন মোবাইলের যুগ তো মোবাইল তো নিয়ে আসবে নেই ভাইয়েরা থাকবেই মোবাইল মোবাইল থাকা দোষণীয় না তবে চেষ্টা করতে হবে যে আমি যখন মসজিদে ঢুকবো আমি যখন চলাতের জন্য ঢুকতেছি তখন আগে একটু মোবাইলটা সাইলেন্ট করে রাখা বা বন্ধ করে রাখা যেভাবে সুবিধা হয় যে যাতে আমার অন্য বাইয়ের কোনো অসুবিধা সৃষ্টি না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেকে দেখা যায় জামাত শুরু হয়ে গেছে আর মোবাইল বন্ধ করার বা দেখা যায় দেরি হয়ে যাচ্ছে আর এগুলোর দিকে খেয়াল নেয় তাড়াতাড়ি এসে জামাত শরীর হয়ে যাচ্ছে এটা ঠিক না আপনি জামাতে আস্তে ধীরে সরিক এক রেখাত চলে যাক দুই রেখাত চলে যাক আপনি যতটুকু পাবেন আল্লাহকে আপনাকে পরিপূর্ণ সবাবই দিবেন এই জন্য অনেকে উজুও ঠিকমতো করে না দেখা যায় জামাত শুরু হয়ে যাচ্ছে তারা হুড়া করে কোনোরকম ধুয়ে ধোড়াই চলে আসতেছে এটা মানে সুন্নত না এটা সন্নতের খেলাফ আপনি আস্তে দেরে আসছেন জামাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আল্লাহ সব তালা আপনাকে জামাতে সবাব দিবেন আপনি সুন্দরভাবে উজু করবেন আস্তে দেরে এসে চলাতে সামিল হবেন আর মোবাইল বন্ধ করে রাখবেন খেয়াল রেখে আসতে ঢুকবেন তাহলে আর বাকিদের কোনো সমস্যা হয় না তবে কারো এর মধ্যেও যেহেতু প্রত্যেকের কাছে এখন মোবাইল থাকে একজনের কাছে চারি পাঁচটাও থাকে তো এই এত মোবাইল নিয়ে যখন মসজিদে আসা হয় তখন তো দুই একটা বাজি উঠতেই পারে এটা স্বাভাবিক বিষয় এজন্য জন্য বাজি উঠলে মানে আমরা আবার তার দিকে এমন করে চোখ বড় করি করি তাকাই মানে বাইলে তাকে কি করে ফেলবো মসজিদের ভিতরে এইরকম করা যাবে না উনি এখন কি অবস্থা থাকতে এই রকম আকল নাই কিছু ভাই আছে দেখবেন যে তারা ওই সময় নামাজের সময় ফোন করে বসে থাকে আমার এখানে ফোন আসে এখানে জামাতে দাঁড়াইছি এখানে ফোন আসতে আছে। তো ওই লোক জানে না যে এখন নামাজের সময় বা মা সময় এখন নামাজে থাকতে পারে এগুলো চিন্তা করার দরকার নাই ফোন করাই শুরু করে এই জন্য খারাপও না বলে কারণ তিনি ইচ্ছা করে কিন্তু করেন নাই এটা বলবশত দুই একজনের হইতে পারে তবে সবাই আমরা এই ব্যাপারে সচেতন থাকব যে যাতে অন্যের অসুবিধা না হয় জি জি আলহামদুলিল্লাহ ভাই যেটা জানতে চেয়েছেন যে বাসার আশেপাশে মসজিদ নাই তো উনি কি ওই মসজিদে চোলা তাতাই করবেন অবশ্যই আপনি চোলা তাদের করবেন মসজিদ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যে আপনি যে এলাকা যেখানে বসবাস করেন ওই মসজিদের সাথে আপনাকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে যদিও ওই মসজিদে যাওয়ার কারণে আপনি দুই একটা সুন্নত হয়তো পালন করতে পারতেছেন না দিবেন। কারণ মুসলিম ঐক্য জামাত এটা ফরজ তা আপনি ফরজ ছেড়ে দিয়ে দুই একটা সুন্নতের জন্য ফরজ ছেড়ে দেওয়া যাবে না এই জন্য আপনি যদি ওই এলাকা দাওয়াতের কাজ করেন তাবলিগের কাজ করেন কোরআন সুন্নার প্রচার প্রসারের চেষ্টা করেন সহ আকিদার প্রচার প্রসার করতে চান তো অবশ্যই আপনাকে মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি দায়ী হতে পারবেন না এই যে কোনো উপায় আপনি মসজিদে থাকবেন একটু আগে আমরা বলছি যে নবিসাম জেহাদুল কাজে আনা ইবনু আব্দুল মোতালেব যে আমি মিথ্যাবাদী নবী নই আর আমি অন্য দেশ থেকে এখানে ভাসিয়ে আসি নাই আমি আব্দুল মোত্তালেবেরই সন্তান তা আপনি ওই এলাকার সন্তান ওই সমাজের সন্তান আপনার যেমন অন্যদের যেমন মসজিদে চলা তদায়ের অধিকার আছে আপনারও অধিকার আছে আপনি কেন মসজিদ ছেড়ে দিয়ে চলে আসবেন এজন্য এই মসজিদ ছেড়ে দেওয়া যাবে না যে অবস্থায় হোক মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং মসজিদেই চলা তাদাই করবেন তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার ওই আগে নিজের ওজন নিজে বুঝতে হবে এটা সমস্যা হয় নিজের ওজন নিজে বুঝে না অনেকে মানুষ এতটুকু মানুষ এক কেজি সে মনে করে দে আমি দশ কেজি এটা বড় সমস্যা আপনার এলাকায় প্রভাব কতটুকু এটা আগে আপনার ওজন ঠিক করতে হবে ওই প্রভাব অনুযায়ী আপনি কাজ করবেন আপনার এলাকায় প্রভাব নাই এক কেজি আপনি দশ কেজির কাজ করে বসে থাকবেন না আপনি ওখানে যাই একটা বিশৃঙ্খলা লাগাই দিয়ে বসে রইলেন অথচ আপনার এলাকায় কোনো প্রভাবে নাই আপনার কোনো এলাকায় কিছু নাই তা আপনি সেখানে চুপচাপ বসে থাকেন আপনি কোনো জামেলা লাগানোর দরকার নেই ভেজাল লাগানোর দরকার যেখানে আলহামদুলিল্লাহ আপনার প্রভাব আছে আপনি একটা কথা বললে সেখানে সমাজের লোকেরা শুনবে সেখানে আপনার এই ধরনের একটা সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি আছে সেখানে আপনি অতটুকু কাজা লাগাইবেন প্রভাব অনুযায়ী আপনি নিজের যেখানে কিছুই নাই সেখানে চুপচাপ বসে থাকায় ভালো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে জি ভাই জি জি আলহামদুলিল্লা জায়গা থেকে আরেক জায়গায় এটা বিশ্বাস করিও কিন্তু মানুষের আখলাখ পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না এটা হলো মানে আখলাখের ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে নবী সালাম এই কথাটা বলছেন এর অর্থ এই নয় যে লোকের পরিবর্তন হবে না পরিবর্তন হবে তবে পরিবর্তন হওয়াটা একটু কঠিন জটিল সময় লাগবে বা এটা পরিবর্তন হওয়াটা সহজ না তো মধ্যে তো আখলাখে পরিবর্তন হয়ে গেছে ইমান আনার আগের অবস্থা ইমান আনার পরের অবস্থা তারা নবিসার আখলাখের সাথে নিজেদের আখলাখকে মিলিয়ে নিছেন। তাদের আখলাখ পরিবর্তন হয়েছে এই জন্য আমাদের আখলাখও পরিবর্তন হবে তবে মানে চেষ্টা করতে হবে পরিবর্তন হবে না এই কথা মনে করে বসে থাকা যাবে না আর পরিবর্তন হইলেও দেখবেন যে কিছু কিছু পদ থেকে যায় মানে এটা একেবারে পরিবর্তন হয় না এটা চেষ্টা করতে হয় মানুষ যখন রাগান্বিত হয় মানে একজন মানুষকে টেস্ট করার জন্য যে এই লোকটার পূর্বের ইতিহাস কেমন এবং এই লোকটার বংশগত অবস্থান কেমন এটা জানার একটা কৌশল আছে সেটা হলো লোকটাকে খেপায় দিবেন রাগ তুলে দিবেন ভালো করে রাগ যখন তুলে দিবেন তখন সে স্বাভাবিক অবস্থা থাকে না অস্বাভাবিক অবস্থায় চলে যাবে অস্বাভাবিক অবস্থায় গেলেই তার কোন বংশের লোক এটা এটা বের হয়ে যাবে এবং উনি আগে কি অবস্থায় ছিল ওইটাও বের হয়ে যাবে তখন দেখবেন যে সেই কঠিন ভাষা এমন এমন গালিগালাস করবে যেটা আপনি তার থেকে শোনার আশাই করেন না মানে এটা তার আগের অবস্থাটা এখানে তার অজান্তে বের হয়ে যাবে তার বংশ ইয়াটা অজান্তে বের হয়ে যাবে এই জন্য মানে এটার চেষ্টা করতে হবে পরিবর্তন করার জন্য ওই আমি আরেকদিন একদিন বলছিলাম যে একজন বাইতুল্লাই গিয়ে যে জুতা একটা এখানে নিতেছে একটা এখানে নিতেছে মানে বাইরে জুতার বক্স আছে না বক্স থেকে এদিকে এদিক করতেছে তো সবাই জিজ্ঞাসা করতেছে ভাই আপনি এইরকম করতেছেন কেন ভাই বাংলাদেশে তো জুতা চুরি করতাম এখন বাইতুল্লাই আসছি এখানে তো জুতা চুরি করার সুযোগ পাচ্ছি না কিন্তু অভ্যাসটা তো রয়ে গেছে এই চুরি করতেছি না খালি এখানকার এখানে এখানকার এখানে নড়াছড়া করতেছি এটা অভ্যাসটা দূর করা অনেক কঠিন সিরিয়াস কঠিন তবে মানে চেষ্টা করলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে না বিশাল সাহেব এটা বলেন না পরিবর্তন হবে না পরিবর্তন ইনশাআল্লাহ হবে